السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا من اتبعني وسبحان الله وما من المسرحين فقال رسول الله صلى الله عليه وسلم إذا عظمت أمتي الدنيا نزعت منها حيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر فرمت بركة الوحي এর আরান দরবারে লক্ষ কোটি শুকুর ও সুযোগ যিনি সীমাহীন দয়া করে মেহরবানি করে আমাদিগকে সমাজের অনেক অনেক মানুষ থেকে বাসাই করে নির্বাচিত করে মসজিদের পরিবেশে আসার এবং মাগরীবের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক গান করলেন এজন্য প্রথমে সেই মহান রব্বুলাল আমিনের আলিশান দরবারে মৌখিকভাবে শুকুর গুজার হই মহব্বতের সাথে কালী মতো শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ সমাজের কত মানুষ আছে যারা মসজিদ কি জিনিস চিনে না জানে না আল্লাহ আল্লাহতালার হুকুম কি জিনিস বুঝে না আল্লাহ তালা আমাদিগকে দয়া করে মেহরবানি করে তার ঘর চেনাইছেন এবং এই ঘরে আসার জন্য তৌসিক দান করেছে এই ঘর এটা সাধারণ ঘর নয় এই ঘরকে বলা হয় বৈতুল্লাহ আল্লাহর ঘরের ওরানে আছে ওম্নাল মসাজিদ আহাদা দুনিয়ার সকল মসজিদ আল্লাহ তালার ঘর এই ঘরের সম্বন্ধ আল্লাহ তালার সাথে সম্পর্ক হল আল্লাহ তালার সাথে এরকম ঘরে আমাদেরওকে আল্লাহ তোমার তালা আসার জন্য তো দান করেছে সবচেয়ে বড় দয়া আল্লাহ তালার সবচেয়ে বড় করুণা যে আল্লাহ তালা আমাদেরওকে দয়া করে মেহরবানি করে ইমানের দৌলত দান করেছেন তথা কালী মামলা বানিয়েছে এর জন্য আমরা আল্লাহ তালার কাছে কোনো আবেদন পেশ করি নেই কোন অ্যাপ্লিকেশন পেশ করি নাই এবং আমাদের জন্য কেউ কোন সুপারিশও করেনি আল্লাহ তাহলে শুধু দয়া করে মেহরবানি করে আমাদিগকে কালিমাওয়ালা তথা মুসলমান বানিয়েছেন মোমিন বানিয়েছেন কত মানুষ মানুষ ছিল যারা রহমতের সাগর ভেদায়তের সাগর রহমত উল্লাল আমিন উদাল্লাল আমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পাশেই বসা ছিল তারা আল্লাহ রসুলকে একবার দেখে নাই বার বার দেখেছে কিন্তু তারপরও তাদের ইমান নসিব হয় নাই আবু জাহাল আবু তালেব আবু আহাব তাদের ইমান নসিব হয় নাই আর আমরা আল্লাহ রসুলকে দেখি নাই আবার এমন লোক আছে মক্কামদিনা দেখে নাই ওই আরবও দেখে নাই কিন্তু ইমানের বলে বলিয়া আল্লাহ তালা তাকে ইমানের দৌলত জানতে কিন্তু এটা একমাত্র আল্লাহ তালার রহমত আল্লাহ তালার দয়া আল্লাহতালা বলেন নুসিবির আমার রহমত আমি যাকে ইচ্ছা তাকে আমি দান করি আর যাকে ইচ্ছা তাকে আমি বঞ্চিত করি যদি আল্লাহ তালা কাউকে তার রহমত দিতে চান তাহলে তাকে দিয়েই দিবেন পৃথিবীর কোনো শক্তি নাই সেটা ঠেকাইতে পারে আর যদি কারো ক্ষেত্রে আল্লাহ তালা রহমত না দিতে চান দুনিয়ার সমস্ত মানুষ চেষ্টা করেও তাকে রহমত দিতে পারবেন এই কথাগুলো কোরআনে কারিমের বহু আয়তের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছে আল্লাহ তালা বলেন আমি যদি কাউকে রহমত দিতে চাই তাহলে আমি তাকে দিয়েই দিব কেউ বন্ধ করতে পারবে না সেটা ঠেকাইতে পারবে আল্লাহ তালা দয়ার রহমত আমাদের সামেলে হাল হয়েছে আল্লাহ দয়া করে মেহরবানি করে মুমিন মুসলমান তথা কালিমাওয়ালা বানিয়েছে এই জন্য চিতাদের আছে দৈনন্দিন জীবনে শুধু এই কথাটা মনে করে যে আল্লাহ তালা আমাকে ইমানের দৌলত দিয়েছেন তার দয়ার মেহরবানিতে এই নেয়মতের শকোর আদায়ের জন্য দুই রাঘাত সলাত শকর আদায় করে এই নেয়মতের শকর আদায়ের জন্য যদি তেয়াবত পর্যন্ত যদি আমি আপনি শেষ করে থাকি তারপর এই শকর আদায় করা সম্ভব এই জন্য দৈনিক দৈনন্দিন জীবনে সলাাতো শকোর দুই রাঘাত নামাজ তুমি এই নিয়তে আদায় করা আল্লাহ তালা এ মাওলা হে মানিক তুমি আমাকে ইমানের দৌলত দিয়েছ हम तो आवेदन करी नहीं एप्लीकेशन करी नहीं क्यों तुम्हें सुपारिश करें नहीं। तो भाई आल्लाह तो दया मेहरबानी हम दौलत दे आ दिन फिक्रो दान कर दिन मेहनत मोजादा सम्पर् किस आलोचना हो दिन जमन आल्लाह तलार का दामी দিনের সামান্যতম ফিকির সামান্যতম চিন্তা সামান্যতম দর এটা আল্লাহ তেক অনেক দামি আছে কোরআন এবং আদেশকে রিসার্চ করে ওলামায় কেরামগণ বলেছেন তো একজন মানুষকে যদি সমগ্র দুনিয়া স্বর্ণে রূপান্তরিত করে যদি দিয়ে দেওয়া হয় এমনে দিয়ে দেওয়া হয় নাই স্বর্ণে রূপান্তরিত করে পুরো দুনিয়া তাকে দিয়ে দেওয়া হয়েছে আর আরেক ব্যক্তিকে দুনিয়া দেওয়া নাই কিন্তু দিনের সামান্যতম ফিকির দেওয়া হয়েছে চিন্তা দেওয়া হয়েছে তলব দেওয়া হয়েছে বলে যে এই মধ্যে যে তালা দিনের ফিকির দিয়েছেন দিনের যে তলব দিয়েছেন পিপাসা দিয়েছেন এই তলব আর ফিকির ওই দুনিয়ার চেয়ে কোটি কোটি গুণ আল্লাহ তালার কাছে উত্তর জন্য ভাই একজন মুসলমানের মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক অনেক কেন তাদের মধ্যে দিনের ফিকির আমরা যারা ঘরে প্রবেশ করেছি हमारा इबादत करार जो घरे तलब नहीं जैर तलब आस तलब ना शिगिर नाई तसलमान गरीब होते पे बीन मजूर होते रिक्शा चालक होते भैन चालक होते कि संपद आई सम्पद दुनिया দুনিয়া থেকে কোটি কোটি গুণ আল্লাহ তালার কাছে উত্তল কি আছে মুসলমানের কাছে আছে দিনের ফিকির একটি তলব এই ফিকিরটাও কিন্তু আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে দেখেন ওই যে বললাম কত মানুষ সমাজের কত মানুষ তারা মসজিদ এখনো চিনে না তারাও কিন্তু মুসলমান কিন্তু মসজিদে আসার সৌভাগ্যতা অর্জন করতে পারে না নামাজ কি জিনিস এটা তারা বুঝে না কিন্তু আল্লাহ তালা আমাকে আপনাকে তলব দান করেছেন ফিকির দান করেছেন নামাজ কি এটা বোঝার তৌফিক দান করেছেন এই জন্য আমরা আসতে পারছি সবসময় আল্লাহ শোকরাদায় মেরি তলব ভি কেশি কি করম কাস কদম উত্থান হি উঠা যাতা হয় একজন আল্লাহর খাসবান্ধা বলতেছে যে আমার ভিতরে যে তলব আসছে दिन फिकिर आ चिंता आमज पड़ते हमको मस्जिदे जाते चिंता एट कारो दया दान दया भिक्षा अल्लाह तारा जी भिक्षा दान जो ना दित पात ये पदम उठानी उठाया जाता है बोलते हमें आपने जे पदम उठाई मस्जिद दिखे जो कदम उठाई कदम आसने আমাদের শক্তিটাই উঠাইতে আনা আল্লাহ তৌফিক সামেলে হাল হয়। তখন আমরা উঠাইতে পারি তাছাড়া ফিকির দিনের সামান্যতম মুহূর্ত মুহূর্তের জন্য চিন্তা আনা মাতার ভিতরে এটা আল্লাহ তালার কাছে কত উত্তম এটার বর্ণনা এই অল্প সময়ে দেওয়া সম্ভব নয় একজন মুসলমান একজন মুসলমান সে যদি আল্লাহর হুকুম মাইনে চলে আল্লাহর হুকুম মানে এবং নবীর তরিকা মতো জীবনযাপন করে বলে সে হল পৃথিবীর রাজত্ব চোপায় গেছে সে পৃথিবীর বাচ্চা বাহ্যিক রাজত্বের কোনো দাম নাই ওই বাচ্চাহীর কোনো দাম নাই এই বাচ্চাহীর হল বড় দাম যে সে আল্লাহ তালাকে পাইছে প্রায় আমি আপনি যদি আল্লাহ তালার হুকুম মানি নবীর তরিকা মতো জীবনযাপন করি তাহলে আমি আপনি যেই রাজত্ব পাইছি যেই বাদশাহী পাইছি এই বাদশাহী কোটি কোটি গুণ উত্তম ওই দুনিয়ার বাচ্চা সম্ভব না থাকতে পারে কিন্তু যেই জিনিস আমার আপনার কাছে আছে এটা অনেক অনেক উত্তম দামানে সকল মে মেরে পেনহা হায় তাজ কায়সারি দর্দ গমতেরা দুনু জাহা সে কমনিহি একজন আল্লাহর বান্দা বলতেছে আল্লাহর একজন খাস বান্দা একজন বুজুর্গ বলতেছেন দামে ফকর মে মেরে তা আমি দরিদ্র হইতে পারি গরিব হইতে পারি কিন্তু আমার এই দারিদ্রতার মধ্যেও আমি যেহেতু মুসলমান আমি যেহেতু দিনের ফিকির রাখি। আমার এই দারিদ্রতার মধ্যে বাচ্চাই নিহিত আছে রাজস্ব নিহিত আছে দার্ধ গমতেরা দুো যাহা সে কম নেহি বলতেছে দিনের জন্য সামান্যতম ফ্রিকিট সামান্যতম দরদ এটা কোটি কোটি গুণ উত্তম আল্লাহ তাই দুনিয়ার তো আল্লাহের দিনের দাম আল্লাহ এই জন্য ভাই আল্লাহ তোমার কাতাল আমাকে আপনাকে সেই দিয়েছেন টিকিট দিয়েছেন দরদ দিয়েছেন তলব দিয়েছেন পিপাশা দিয়েছেন এটা আল্লাহ তালার দাম জন্য বেশি থেকে বেশি শকর আদায় করা বেশি থেকে বেশি শকর আদায় করা আল্লাহ তোমার আছে আল্লাহ বল যদি তুমি আমার নিয়মত পাইয়া আমার নেমতের যদি শকর আদায় করো তাহলে আমি ওয়াদা করছি তোমার প্রতি আমি রাজি হয়ে খুশি হয়ে ওই নেমতকে আমি বাড়াই জন্য ভাই বেশি থেকে বেশি নেমতের শকর আদায় আমাদের ইসলামের মধ্যে নিন্দা নাই চিন্তা যে নামাজ করে না তাকে ঘৃণা করা যাবে না যার ইমান নাই তাকে ঘৃণা করা যাবে না কিন্তু চিন্তা আমার আপনার আনতে হবে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে এটা আল্লাহর দয়া আমাকে তৌফিক দিয়েছে কিন্তু তাকে দেয় নাই এই আমাকে শকর আদায় করতে হবে তো ভাই আল্লাহ তোমার কাল আমাদের ওকে যে দিন দিয়েছেন এই দিনের মধ্যে শতভাগ কামিয়াবি আর সফলতা আল্লাহ তালা রেখেছে এর মধ্যে কোন রকমের সন্দেহ নেই একজন মানুষের সম্মান ইজ্জত সম্ভ্রম নিরাপত্তা সফলতা যা কিছু বলেন শতভাগ আল্লাহ তালা দিনের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট ভাতা করান এখানে বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জত রসুলহিদ মকমিন আমি সম্মান প্রকৃত সম্মান ইজ্জত রেখেছি আল্লাহ তালা বলেন প্রকৃত সম্মান নিজ আমার আমি আল্লাহর জন্য আমার রসুলের জন্য এবং মুমিনদের জন্য যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকা মেনে চলে এজন্য এমন একটি দিন আমরা পেয়েছি যেই দিনের মধ্যে আল্লাহ তালা আমাদের সব কিছুই রেখেছে আল্লাহ তোমার করা তালা আমাকে আপনাকে আমাদের জিন্দগির মাপসাদ বোঝার জন্য তৌফিদ দিয়েছেন আমাদের জিন্দগির উদ্দেশ্য কি ভাই ভাই আল্লাহ তালা পাঠাইছেন এই দুনিয়াতে আমাদের জিন্দগির উদ্দেশ্য হল ওই মালিককে চেনা ইবাদত করা মানে মালিককে আল্লাহ তালা বলেন আমি মানব আর দানবকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য এক তো আছে ইল্লাহ লিয়াহুদ মানে ইল্লাহ লিয়া রিপুন আমার পরিচয়ের জন্য আমি যে মালিক এই পরিচয়ের জন্য আমি মানবর দ্বারতকে সৃষ্টি করেছি যারা এবাদত করে তারা আল্লাহ তালাকে চিনে আর যারা এবাদত করে না তারা আল্লাহ তালাকে চিনা তো ভাই মালিককে চেনা এটা হল সবচেয়ে বড় বিষয় আমি আপনি যদি মালিককে না চিনতে পারি আমাকে আপনাকে আল্লাহ তালা যে জিন্দেগি দিয়েছেন এই জিন্দেগি এই জিন্দগি যদি এবাদতের দ্বারা যদি মালিককে না চিনতে পারি তাহলে আমার আপনার জিন্দগি এটা ব্যর্থ এটা নাকাম এটা আনসাকসেস হয়ে যাবে কামিয়াব হবে না এই যে আমাদের জিন্দগির যে সময়গুলো এই সময়গুলো যদি এ মধ্যে কাটাতে পারি আজকে আমরা এখানে বসেছি মসজিদে বসেছি মসজিদে বসার প্রথম আহাত্ম মর্যাদা হাদিসে আছে কেউ যদি মসজিদে এতে নিয়তে নিহত বসে এতে কাপের নিয়ত বসতে হবে নকলে এতে কাপের নিয়ত বসে আপনি যদি নামাজ নাও করেন কোন জিকির না করেন নাও করেন তারপরও আল্লাহ তর পক্ষ থেকে সব সময় ওই বান্দার জন্য নকলে এতে কাপের সব লেখা হবে আজ যদি নামাজ পড়ে যদি ইবাদত করে জিকির করে তেল করে তখন তো আরো বাড়তে থাকবে নুরুল আলাম শুধু চুপচাপ বসে থাকলে এই ঘর আমার আপনার ওই বাঁশাবারির ঘরের মতন चुपचाप बचे थकले नफले एते कपिर सब पाइट यह मुस्जिद ढोकार समय यते काफिर नियोज करते हैं मुस्जिदे ढोकार पांचा छुन्नाथ आंसा छुन्नाथ घर आदब पांचटा सन्नाथ नहीं घरे ढुकते है बीसपिल्ला एक नंबर बीसपिल्ला पढ़ाई नंबर दरुचरिफ पढ़ा तीन नंबर दवा पढ़ा তিনটাকে মিলা এইভাবে করতে হয় এরপরে দোয়া পড়া আল্লাহ রাহিক চার নাম্বার ডান পায়ে প্রবেশ করা ডান আগে ডুবানো পাঁচ নাম্বার এতে কাফের নিয়োগ করা এটাকে নাই আমার আপনার যে সময়টা এবার মধ্যে কাটে এটা আমার আপনার আসল জিন্দেগী এটা আসল জিন্দগি এটা আমার আপনার কাজে আসবে মৃত্যুর পর কাজে আসবে আর যেই সময়টা আমরা এই বাড়িতে কাটাই না যেটা আমরা নষ্ট করে ফেলি বরবাদ করে ফেলি আদি সে আছে সে আমাদের দিন ওই সময়টা আমাদের জন্য আফসোসের কারণ হবে পরিতাপের কারণ হবে কি আমাদের দিনের অনেক নাম আছে তার মধ্যে এক নাম হল ইয়ামুল হাসরা তা আফসোসের দিন কে আফসোস করবে বলে যাওয়া জাহান নামে ওরা তো অফসোস করবেই ওদের তো আফসোসের কোনো সীমা থাকবে না যারা জান্নাতে যাবে ওরাও অফসোস করবে একটা বিষয়ে। কি বিষয় সাইফুল হাদি জাকারিয়া রহমতুল্লাহ আলি ফাজাইলে দরুৎ শরীফ এবং ফাজাইলে জিকিরের মধ্যে হাদিসটা এনেছেন হাদিস এলারসুল্লাহ জান্নাতিরা জান্নাত পাওয়ার পর আফসোস করবে যে দুনিয়ার ওই মুহূর্তটা ওই সময়টা যেটা আমি জিকিট ছাড়া কাটাইছি যে সময়টা আমি আল্লাহর এবাদত ছাড়া জিকিট ছাড়া আমি কাটাইছি ওই সময়টা যদি একটু এবাদত করতে পারতাম দুই রাগাত নভর করতে পারতাম দুইবার সুহার আল্লাহ আলহামদুলিল্লাহ বেশি পড়তে পারতাম দুইটি আটকে লোক করতে পারতাম আজকে জান্নাতের মধ্যে আমার মর্যাদা হয়েছে প্রমোশন হয়েছে জান্নাতের মধ্যে অনেক স্তর থাকবে ক্লাস থাকবে জান্নাত পাইলেই তোল না সেখানে অনেক ক্লাস আছে সবাই তো চাকরি করে কিন্তু চাকরির মধ্যে তার উপরে তার উপরে এরকম অনেক ক্লাস তো ভাই আল্লাহ তবাল কাত আমাকে আপনাকে চৌভিক দিয়েছেন এবাদত করার যে সময়টা আবার আপনার এবাদতে কাটতে পেরেই কিন্তু আসল জিন্দগি আসল জিন্দেগি আর যেটা এ বাদ ছাড়া আমি আপনাকে নষ্ট করতেছি ওটাকে সর্বেন্দেগি বলা ওইটাকে জিন্দেগি বলে না ওটা আমার জন্য লজ্জার কারণ হবে আমার জন্য পরিতাবের কারণ হবে আফসোসের কারণ হবে এই জন্য আল্লাহ এই কথা কোরআানে বলছে ওয়াং ভির হুম আল্লাহ হাসরাতির আপনি মানুষদেরকে সাবধান করেন সতর্ক করেন আফসোসের দিন সম্পর্কে এক বুজুর্গ ছিল আল্লাহরি আর কি বয়োজ্যেষ্ঠ মানুষ অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ তাকে লোকের আর জিজ্ঞাসা করতেছে হুজুর আপনার বয়স শত বয়স তিরিশ বছর আসলে তিরিশ বছর না তিরিশ বছর তো একটা যুবকের বয়স উনি তো অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ তখন লোক যে জিজ্ঞাসা করছে উনি বলছে হুজুর আপনার কি আবার জুয়ান হচ্ছে মন চায় নাকি আপনি তিরিশ বছর কেন বলতেছেন আপনার তো অনেক বুড়া মানুষ না এই তিরিশ বছর বয়স এই জন্য বললাম যে তিরিশ বছর থেকে আমি আমার মাওলাকে চিনেছি আমি এবাদত শুরু করেছি এর আগে আমি এবাদত করিনি এই জন্য ওটাকে আমার জিন্দগি মনে করি তিরিশ বছর থেকে এবাদত করতেছি আমার মালিককে চিনি পরিপূর্ণ ওই মালিকের অনুসরণ করতেছি এই জন্য এটাকে আমার জিন্দেগি মনে করি এই জন্য বয়স আমার তিরিশ বছর বসে তো ভাই আমাদেরকে যাদেরকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন এই মসজিদে আঠার ইবাদত করার এবং দিনের ফিকিরকে লালন করার এবং দিনের তরফকে অন্তরে ধারণ করার এটা আল্লাহ তালার দয়ার মেহরবানি কিনা ভাই দয়ার মেহরবানি কিনা অবশ্যই দয়ার মেহরবানি এটাকে আমাকে আপনাকে ধরে রাখতে হবে ধরে রেখে সামনে বাঁধতে হবে আরো বেশি ইবাদতের মধ্যে অগ্রগামী হইতে হবে আল্লাহ তালা আমার আপনার মধ্যে ফিপাসা দান করেছেন ভাই দিনের ফিকির দান করছেন দিনের জন্য মেহনত করতে পারা এটা হল সফলতা কামিয়াবি ভাই যারাই দিনের জন্য মেহনত করেছে সামান্য মেহনত সামান্য ফিকির সামান্য চেষ্টা সামান্য মজা আদা আল্লাহ তোমার এই চেষ্টা ফিকির আর মজা আদার ওছিল আল্লাহ তোমার কাতালা হৃদায়তের ভাষণা করছে এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তালা বলেন্লাহ দিনা লানাহুল ওই সমস্ত মানুষ যারা আমার পথে আসার জন্য আমার দিনকে ধারণ করার জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে মেহনত করবে মোজা আদা করবে আল্লাহ তালা বলেন তাদের চেষ্টা মেহনতকে আমি অবশ্যই মূল্যায়ন করব অবশ্যই লানাহ দিয়ান না হুবুলানা আল্লাহ তালা বলেন অবশ্যই অবশ্যই তাকে আমি হেদায়তের পথ আমি বাঁচিয়ে দিব হেদায়তের পথ কি ভাই অ্যান্ড হেদায়তের পথ কি আমি একটা আয়াত আপনাদের সামনে বলেছি সুরাই ইউসুফেরই আজ একশো আট নম্বর আজ সুরাই ইউসুফের আল্লাহ তারা বলেন হেদায়তের পথ কোনটা ফুল এনবি আপনি বলেন হাজহি তবিলি এটাই আমার পথ এটাই আমার পথ কোনটা পথ ওই পথের বিবরণ দিয়েছে হাজি ইল ইলাল্লাহ আমি মানুষকে আল্লাহর দিকে ডাকবো আল্লাহর দিকে আহ্বান করবো দাওয়ার দিব এটাকে বলা হয় তিনের দাওয়াত এই দাওয়াতটা হল হিদায়াতের পথ রসুল্লাহ আসল্লাহ ওয়ালিক আসসালামকে আল্লাহ তালা বলতেছেন কুল আপনি বলেন মানুষদেরকে হারি হারি সাবিদি এটাই আমার পথ যে আমি মানুষদেরকে আল্লাহ দিকে দাওয়াত দেব আলা বাসিরতিন দলিলের সাথে বুঝে শুনে আমি মানুষকে দাওয়াত দেব আনা আমানি তাবা এটা আমার কাজ এবং আমার যারা প্রকৃত অনুসারী তাদের এটা কাজ তো মুশিফি তো ভাই এই দাওয়াতের কাজ এটা নবীর অসুলদের কাজ লক্ষাধিক পায় গম্বারকে আল্লাহ তবা কোয়াতালা পাঠিয়েছেন এই দাওয়াতের কাজ দিয়ে দাওয়াতের কাজের উদ্দেশ্য হল মানুষকে আল্লাহ তালার সাথে জোড়া মানুষকে আল্লাহ তালা যে আমাদের মালিক সেই মালিককে বুঝায় দেওয়া মালিককে চেনা দেওয়া আমাদের মালিক প্রকৃত মালিক হলো আল্লাহ আমাদের সব কিছু মালিক হল আল্লাহ যিনি আমাদের মালিক যিনি আমাদের রব তিনি আমাদের জীবনের সব এই কথাটা বোঝা দেওয়া মানুষ আজকাল মনে করে কি ভাই মনে করে যে আমাকে চালায় আমার দোকান চালায় আমাকে চালায় আমার ব্যবসা চালায় আমাকে চালায় আমার চাকরি চালায় কিন্তু আসলে কি চালানে এগুলি জিনিস কি চালানো না মালিক চালানো আল্লাহ চালানো কে চালানো ভাই এটা আল্লাহ সরবরাহ এগুলি কিচ্ছুই না চাকরি ব্যবসা এগুলি পিয়ন পিয়নের মতো আছে আসল আল্লাহ যিনি আমাদের মালিক তিনি সবসময় আমাদের নিকটে সব সময় আমরা যখন যে রকম ভাবেই চাবো যে পরিবেশে চাবো তিনি আমাদের চাওয়া কবুল আর মঞ্জুর করবেন আমরা যখনই ডাকবো তাকে আমরা তখনই আমাদের মালিক পাবসময় নিকটে দাওয়া তো লীগের মধ্যে এই জিনিসটাই শেখানো হয় যে আমাদের প্রকৃত মালিককে রফকে এটা চেনা এটা জানা দিল দেবাগের মধ্যে এটা বসানো হয় ভাই এটা আমাদের জোবানে আছে কিন্তু দিল দেবাগের মধ্যে নাই আপনি যখনই বলবেন তোতাখিকে তখন ওই কথাটা সে বলবে জবান দিয়ে কিন্তু তার দিলের মধ্যে ঢুকবে না দিলের মধ্যে ঢুকবে না কারণ ওটা শিখানো আমার আপনার জোবানে থাকলে হবে না আল্লাহ তালা যে আমাদের রব তিনি আমাদের জীবনের সব এই কথাটা দিল দিমাগের মধ্যে বসাইতে হবে বসায় আমার আপনার জীবনকে অতিবাহিত করতে হবে ভাই মেহনতের দরকার মেহনতের দরকার এর জন্য এটাই আপনি আসবে না আমাদের একটা জোবানের জিনিসটা দিলো দিমাগের মধ্যে বসাবো এটার জন্য বার বার বলতে হবে চর্চা করতে হবে মেহনত করতে হবে মজাদা করতে হবে তারপর এটা দিল দিমাগের মধ্যে বলবে ভাই আল্লাহ তা সব সময় নিকটে আমরা যা চাইবো সব সময় পাবো এক গ্রাম লোক কেবল মুসলমান হয়েছে নতুন মুসলমান হয়েছে তো এসে আল্লাহ রসুলের কাছে আপনি যে রবের কথা বলেন এই মালিকের কথা বলেন ওই মালিক কি নিকটে না দূরে যদি নিকটে থাকে তাহলে তো কানে কানে বললেই শুনবে আর যদি দূরে থাকে তাহলে বড় আওয়াজে ডাক দিতে হবে আল্লাহ রসুল চুপ সাথে সাথে আল্লাহ জিবরি রামিনকে দিয়ে আয়াত দিয়ে পাঠিয়ে দিয়েছেন আমার বান্দাকে বলে দাও আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করতেছে যে আমি দূরে না নিকটে বলে দাও আমি আল্লাহ সব সময় তাদের নিকটে দেখেন একটা গ্রাম্য আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করেছে যে আল্লাহ কি দূরে না নিকটে একটা ধারণা নেওয়ার জন্য আসছে আল্লাহ তাকে তার বান্দা হিসেবে স্বীকৃতি দেন আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা কিন্তু অস্পষ্ট স্পষ্ট নাই এগুলি শেখানো হয় দাওয়াত তার লীগের মধ্যে বলা হয় শেখানো হয় দিল দেবাগের মধ্যে বসানো হয় আল্লাহ তালাই সব কিছুই কর্ণওয়ালা জাত তো ভাই আল্লাহ তালাই যে সব কিছু কর্ণওয়ালা জাত আমাদের দুনিয়ার সব বিষয় আল্লাহর হাতে আখের হাতের সব বিষয় আল্লাহর হাতে দুনিয়া এবং আখের সব চাবি চাবি কাটিয়ে আল্লাহর হাতে এই জন্য ভাই আমাদের জিন্দগির মাসফা দল আমাদের মালিককে চেনা আল্লাহ তালাকে চেনা सबकिे मालिक मन जीवन सबसे राजी खुशी करो दिल्ली बसाते मेहनत सारा विश्वव्यापी दावा तब लीगर मेहनत चलते ये हल से नबी रसुलर मेहनत एक नमुना एक आदर्श नबी रसुल मानुष्य दिलो दिमाग के दुरस्थ कर আল্লাহ রসুল সবসময় সাহাবাদেরকে আখেরাতের কথা বুঝাইছে কি দুনিয়ার কথা বুঝায় আখেরাত মুখ কি করেছেন আখেরাত মুখি করেছেন সাহাবাদেরকে ডাইকে বুঝাইছেন কিভাবে আখেরাতের আমল করা যায় আখেরাতের কাছে একবার আল্লাহ রসুল কিছু সাহাবেদেরকে নিয়ে একটা কবরের বাস দিয়ে যাচ্ছে কবরের বাস দিয়ে যাওয়ার সময় আল্লাহ রসুল বললেন যে সাহাবেরা শোনো এই যে কবরে যে মাইয়েত আছে এই মাইয়াতের কাছে এই মাইয়েতের কাছে দুই রাখাত নভল নামাজের কত দাম জানো ওই দুই রাগাত নভল নামাজের দাম এই দুনিয়া কোটি কোটি ভার যদি বিক্রি করা হয় এর চেয়েও বেশি দামি তার কাছে এই দুই রাঘাত নভল নামাজের অথচ তোমরা দুই রাঘাত নভল নামাজ তারা ওরা করে পড়ে লাও এটা কোনো গুরুত্ব দাম কিন্তু তার কাছে এত দাম কারণ মাইয়েতের কাছে ওই দুই রাখাত নভল নামাজের অনেক দাম আল্লাহ তার আমাদের হায়াতের যে সময়গুলো দিয়েছেন ভাই এই সময়গুলো যদি আমরা কাজে লাগাইতে পারি আমাদের এই হায়াতের সময়গুলোকে যদি আমরা দিনের দাওয়াতের কাজে আল্লাহর ইবাদতের কাজে যদি লাগাইতে পারি এই সময়গুলো আমার আপনার জন্য স্বর্ণ আর চাদি কতটুক দামি এর চেয়েও কোটি কোটি গুণ আল্লাহ তালার কাছে দামি হিসেবে পরিগণিত সাহাবাহিক রামদেরকে দামি কেন বলা হয়নি যে তারা তাদের জিন্দগির প্রতিটি মুহূর্ত দিনের জন্য অক্ষ করে দিয়েছেন এই জন্য তাদেরকে বলা হয় স্বর্ণ যুগের স্বর্ণ মানব আর আমাদের সময়গুলোকে আমরা অপচয় করে নষ্ট করি বরবাদ করে ফেলি যেজন্য একটা মাটির টুকরোর যে দাম আমাদের সময় আর সেই দামও নেই এই ভাই আমাদের এই জিন্দাগির সময়গুলো গুলো এবাদতের মধ্যে কাটুক দাওয়াতের মধ্যে কাটুক নবী রসুলন যেভাবে অতিবাহিত করছেন তাদের জিন্দগির সময়গুলো সেইভাবে অতিবাহিত হোক সেটা আমরা চাই কিনা ভাই সেজন্য ভাই মেহনতের দরকার ভাই মজা আদার দরকার আল্লাহ তালা দিনের জন্য মেহনতকে শর্ত করে দিয়ে আল্লাহ তালা বলেন যারা আমার দিকে ধাবিত হবে আমি আল্লাহ তাদেরকে হেদায়ার দিব একটু ধাবিত হইতে হবে নরা চড়া করতে হবে আমরাই ধাবিত হওয়ার জন্য এবং নরাচরা চড়া করার জন্য মেহনত মজা করার জন্য আমরা সকলেই রাজি আসিত ভাই সমস্ত বুজুর্গানে দিল এই ব্যাপারে একমত দিনের জন্য সামান্য তোমা মেহনত করলো আল্লাহ তোমার মেহনতকে আমার আপনার জন্য সঞ্চিত করে রাখবেন জমা করে রাখবেন এটা আমার আপনার জন্য দুনিয়ার জীবনেও কল্যাণকর কল্যাণ বয়ে নিয়ে আসবে লাভ বয়ে আসবে আর রাখেরাতের জিন্দগি তো আমাদের জন্য লাভ বই নিয়ে আসবে সেই জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি আনন্দিত হয়েছি যে কিছু ছাত্র ভাই যুবক ভাই তাদের এই তাদের এই যৌবনকালের এই দামি সময়ে কিছুটা সময় তারা বের করেছে এরকমভাবে এবাদতের জন্য বের করেছে দিনার মেহনতের জন্য মোজাটার জন্য তারা বের করেছেন এবং নাম লেখাইছেন ইতে আমার আত্মা একেবারে ভরে গেছে খুশিতে বাগবাগ হয়ে গেছে এই জন্য আমি তাদের জন্য অন্তরে অন্তস্থল থেকে দোয়া করি আল্লাহ তার কয়া তাহলে তাদের এই জন্য এই সময়টাকে যেন জীবনের জন্য আলোকিত সময় হিসেবে যেন আল্লাহ তালা কবুল আর নঞ্জুর করা আর এই সময়টাকে কাজে লাগানোর মাধ্যমে যেন জিন্দগির মাকসাত বোঝার এবং জিন্দগির মাত্রাত বুঝে আমাদের যে মালিক আল্লাহ তালা সেই মালিককে চেনার জন্য যেন আল্লাহ তালা তাদেরকে তৌভিক দান করে আমরাও এরকমভাবে নিয়ত রাখি সকলে নিয়ত রাখি ভাই যখনই আমরা সময় পাবো এরকমভাবে আমাদের জীবনের সময়টাকে এবাদতের মধ্যে কাটানোর জন্য চেষ্টা করি এবাদতবিহীন যেন আমাদের এক মুহূর্ত সমাজের অতিবাহিত না ভাই এটা আফসুসের কারণ হবে এজন্য ভাই কোন কোন ভাই রাজি আছেন এটা আল্লাহর ঘর মসজিদ এখানে ফেরেস্তারা আছে যিনি মজুমা এই তিনি মজুমাতে ফেরেস্তারা দেশন করে আছে তারা সাক্ষী হয়ে থাকবে মোবিন্দা সাক্ষী হয়ে থাকবে আল্লাহর ঘর সাক্ষী হয়ে থাকবে এই দিনের জন্য আমরা যারা যাতে যেতে প্রস্তুত যারা আমরা নিয়ত করেছি বা যারা করিদে নিয়ত তারা আমরা নিয়োগ করে ফেলি আল্লাহ তালা আমাদের সকলকেই দিনের মেহনতের জন্য কবুল আর মন্ত্রীর